আমাদের একান্ত পরিচিত এক যুবক সে খুব অনুতপ্ত হয়ে নিজের সম্পর্কে বলছিল জাহিলি জীবনে আমি আমার এই দুচোখ দিয়ে বহু নাফরমানি করেছিলাম মহান রাবের অনেক অবাধতায় লিপ্ত দিল। আমি খুব দ্রুতই সেই হাদিসটি মুখস্থ করে নিলাম আই নানুহান দু প্রকার চোখ কে জাহান নামের আগুন স্পর্শ করবে না আই নুন বাকাত ওই চোখ রাত্রি জাগরণ করেছে আমি আমার চোখের দিকে তাকিয়ে বললাম হে চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করো হে চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করো নিজের উপর জাহান নামকে হারাম করে নাও হে চোখ থাকার জন্য এই আত্ম উপলব্ধি হে যুবক তুমিও ভেবে দেখো আপন চোখের কৃতকর্ম সম্পর্কে নিশ্চয় তোমার জানা আছে কেমন চোখ নিয়ে তুমি তোমার রবের সামনে দাঁড়াবে কেমন চোখ নিয়ে তুমি তোমার রবের সামনে দাঁড়াবে